আনা সিবনু মালিক রদেলাহ তালান্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা প্রথম ওয়াক্তেই জুমার সালাতে যেতাম এবং জুমার পরে কাইলুলা অর্থাৎ দুপুরের বিশ্রাম করতাম